আল্লাহ হাবিব বলেছেন ওই মহিলাগুলো ভাগ্যবতী ওই ঘরের উপরে রহমত না দিল হয় রহমতের ফেরস্তা আসে কিন্তু যেই মহিলার প্রথম ছেলে হয় এই ঘরে রহমতের না দিল হয় এটা বলা হয় টাকা দেখুন আল্লাহ বলেছেন তার তিনটা মেয়ে আছে এই তিনটা মেয়েকে দিনই তালিম দিয়া নামাজি দিন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো তাহলে আল্লাহর তৈরি জান তোমাদের জন্য ওয়াজি হয়ে যাবে আর না হয় কোন দুঃখিতে আমি মেয়ে ভালবো কোন দুঃখিতে ভালবো বলেন আমি মেয়ে লালন পালন করব। लेवन पालन करार पर स्वमर सम्पूर्ण अधिकार चले जाए बाधिकार है ना स्वामी अधिकार एक महिला इसे हजुर सल्लम जो नाक मेर सम्पर्क मे बसतेश कर दें हजूर सल्ल अल्ला सल्लम जो तुम विसोा क्यों तर महिला डाक देवी गो विसले स्वाम की प्राप्य हमार बरत है से सम्पर्टू वाश करें इजाजन नाना पंत हमें विजी हबना হজুর তখন স্বামীর হক করতে গিয়ে বললেন শোন তোমার স্বামীর যদি সমস্ত শরীরে পুজ হয় রক্ত হয় আর এই পুজ এবং রক্ত যদি তার স্ত্রী জিব্বা দিয়ার চাইটা পরিষ্কার করে তথাপি স্বামীর হক আদায় হয় না তখন এই মহিলা হজুর এই হক আমার দ্বারা আদায় করা সম্ভব নয় এই জন্য আমি স্বামীও গ্রহণ করতাম আল্লাহ তারা কাউকে সাজা করার যদি অনুমোদন থাকত তাহলে আমি আল্লাহ হাবিব আমি আল্লাহ রসুল হুকুমার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে শুধু তা না এক মহিলা প্রশ্ন করে রসুলকে আল্লাহ হাবিব আমার আব্বা আছে মনে করেন দু তারা অথবা পাশের রুমে পাশের গড়ে আছেন আমি হলাম পাশের গড়ে असुस्थ अब्बा के स्वामी अनुमति छाड़ा देखार असिनाई हाबीब बोलें तुम्हारा मोरे तुम स्वामी परमिशन ना दिले स्वामी अनुमति छाड़ा वही बाबार घरे जाब राम ফাতিমার বাড়ির সামনে দিয়ে চলে যায় ওঠেন আরোহণ করে হাসান হুসাইনকে দৌড়ে উঠের লাগান ধরেছে নানাগো গো আপনি কি আমাদের বাড়িতে যাবেন না আমরা তো বহু লক্ষ্য করেছি শহরে রোয়ানা হলে শেষ বিদায় আপনি ফাতেমার কাছ থেকে নিতেন আবার সফর থেকে আসলে প্রথম ফাতেমার বাড়িতে উঠতেন আজকে উঠলেন এমন কি আমাদের বাড়ির দিকে আপনি তাকালেন না চলে যাচ্ছেন কারণ কারণটা কি তোর মা আলীর মনে কষ্ট দিয়েছে আজকে তো বদরের কথা এই মুহূর্তে যদি তোর মা মারা যায় আলি যদি খুশি না হয়। রে আমি নবী তোর মার দাদা নামাজও যাব না কারণ আমার দানাদান নামাজে তোর মার কোনো লাভ হবে না যদি আলি নারাজ থাকে যদি খুশি হয় আল্লাহ খুশি হবে স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে আর স্বামী যদি অসন্তুষ্ট হয় তুমি আর কোন আউলিয়া তোমাকে দোয়া করে যাহার নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না এখন প্রধানমন্ত্রী হইলে কি স্বামী যদি নারাজ থাকে দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়া যায় মরার ঘরে একটা আসেনি আসেনি না না এখন যদি ফেরাউনের মতো মনে করে না সেরাউন গভীরে জঙ্গলের পিছনে কান্দে আল্লাহ আমি জানি তুমি সারা কোনো মাবুত। কিন্তু মানুষে আমার ক্ষুদা ডাকলে ভালো লাগে ঘুমাই গেছে নাকি মানুষে আমাকে ক্ষুদা বললে আমার কাছে খুব ভালো লাগে আল্লাহ তুমি বৃষ্টি দাও তুমি বৃষ্টি না দিলে হে আল্লাহ বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই তুমি বৃষ্টি দিয়ে আমাকে ক্ষুদা দিয়ে ক্ষুদা দাবি করার একটা সুযোগ করে দাও এতে যদি আমার জাহান নামের আগুনে দালেন লাগে দালাই হচ্ছে আল্লাহ ঠিক আছে দিলাম অসুবিধা কি যখন অসুবিধা আছে দিছে চারশো বছর এর পিছিয়ে অসুখ হইছে না সর্দি হইছে না একটা ফুট খাটলে না কর এরপরে মসিনী ঘুমাই গেছেন আপনারা মসিনী শেষ নেই আরকম শেষ কিনা এবং আল্লাহ রসুল ইসলামের মধ্যে যেই মর্যাদা দিয়েছে এই এই সম্মান আর কোথাও দেয় নাই আর কেউ দিতে পারে নাই ভাই আমার টাকা দেখুন আল্লাহ রসুল বলাচ্ছেন তিনটা स्वामी <baby>. <application> तो तीन मेरी लालित कर लालित करो अधिकार ही था कि बारेना से स्वामी बोलने आसते पर ना बोलने हमारे आसार को नहीं अवस्था कौन जुक्ति मे लालन पालन करबो आल्ला একটা দিয়েছেন উৎসাহ দিয়েছেন তোমার বিয়ে দিতে পারো লন্ডনের চিন্তা না করে আমেরিকার চিন্তা না করে আর কানাডার চিন্তা না করে যদি ডেন্লা ছেলের কাছে পাও এমন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ আল্লাহ তো জান্নাত হস্তাজিব আছি এগুলা তো নিশ্চয়তা নাই ধরে না কিন্তু আমি যদি একটা দুইটা বা তিনটা আল্লাহ রসুল বলেন আরেকজন দ্বারা প্রশ্ন করে দুইটা যদি না হয় একটাও যদি হয় আমার টাকা দেখুন শুধু টানা আল্লাহ রসুল কত বড় উৎসাহ দিয়েছেন যে মহিলাগুলো স্বামী গ্রহণ করে না এই আর স্বামী গ্রহণ করলো না এই লালন পালন করলো পালন করার পরে ছেলেগুলো তার হাত চালা হয়ে গেল মার এখন খবর মিল না ইসলামের বিধান হইল রাষ্ট্রপ্রধান যিনি তিনার ভরত এই মহিলার খাবার পৌঁছাই দিবে আল্লাহ রসুল বলেন ওই মহিলা যেই মহিলা স্বামী গ্রহণ করল না বাচ্চাদেরকে লালন পালন করার আসায় এই অবস্থায় ছেলেগুলো লালন পালন করল কষ্ট করল এই মহিলাকে রসুল বাদ দেয় নাই রসুল আঙ্গুল দেখে এই আঙ্গুল তো কাছে আমি আর ওই বিধবা মহিলার জান্নাতে এত কাছে বাস করব। করবো এমন উৎসাহ এমন অধিকার নারীর দিয়েছে যেটা আর কেও দিতে পারে নাই ভাইরা আমার আসুন তাকায়া দেখুন আল্লাহ রসুল সাল্লাম জানা দিয়েছেন অধিকারটা মেয়ের বেশি দিল তিনটা ছেলে লালন পালন করলে বেহস্তম হয় একটা আরো ধরে এখন আছে আর আছে একটা হাদিসের মধ্যেও নাই ভাইরা আমার আবার তাকায়া দেখুন একটা ছেলে আছে একটা মেয়ে আছে বাজার থেকে আসবার সমাজ চকলেট নিয়ে এলে অথবা আপনার দাদা অথবা না না আপনার নাতিও আছে নাতি নাতিনও আছে চকলেট আছে পকেটে এখন দৌড়ে আসছে নাতিনও আইসে নাতিও আইসে ইসলাম বলে চকলেট আগে নাতিনের হাতও দাও নাতির হাতও দিও না নাতির হাতে আগে দাও তুমি বাবা হইলে ছেলের হাতে আগে দিও না মেয়ের হাতে আগে দাও ইরামি নবীর সন্ন্যত এবার বলুন তুই দেখি এই জায়গায়ও ছেলে মেয়ের অধিকারটা বেশি দিল না কম দিল আরো ধর এখন বেশি না কম আবার দিকে টাকা দেখুন সাহাবি প্রশ্ন করেন হতুর খ্যাদমত করবো কার রসুল বলেন মারুপরে আল্লাহ আরিফ বলেন তোমার মার এরপরে খ্যাত মত করবো কার এরপরে বলেন তোমার মার হুতু এরপরে করবো কার এরপরে বলেন সুম্মা আবুকা তোমার আব্বা মার কত তিন মার বলেছে মার অধিকারটা আল্লাহ রসুল তিনবার দিলেন বাবার অধিকার পাওনা শুধু মাত্র একবার দিলেন শুধু সায়রানা দিলেন মাকে বারনা দিলেন ইস্তেমেনারির অধিকার দিয়েছে বারনা আর দায়িত্ব দিয়েছে সায়রানা যেরকম কথা पुरुष के बोले ओ दुनिया पुरुष दायित्व पालन करवा तुम्हें बारो नाइल रास्ता घाटे विभिन्न जगह तुम्हें नारी गए नारायित्व की जाओ जी हाँ तुम्हें तुम स्वमी गर ता गोजाए रखो स्वर सन्तान गलो एक स्वमी गोजाए रखो स्वमी के जो खुशी करते आल्लासूर घोषणा दिए आल्ला तुम्हें জানাত তার ধন্যবাদ ভয়েদা तुम्हें तुमार स्मी घर गुछाया रखो से तुम सम्पद आफ करो तुम्हें तुम्हार अगोचरे माथारि पा पंत यहाहर हेफाजत करो तुम तुम स्वामी छा स्मी नाई एमानत दाड़ी माथारि पा पं देह स्वर रिजाफ इने कारो को नाई इेफाजत तुम्हार करतेथारि पा पंत स्वमी अगोचरे को खेामत कर ला क्या कोगतकता करला क्या मटे जवाब दीते গেছেন দুনিয়াতে যদি ফাকি দাও দিতে পারো দেওয়ার সুযোগ আছে না ফাঁকি আরো তোরকম ফাঁকি দেওয়ার সুযোগ আছে নি তুই স্বামী যদি নাও দেখে তো আলো হাকিমিন আল্লাহ গুলাহিন দেখতেছি কিনে আল্লাহ আবা আমি দেখতেছেন এখন এই অবস্থায় আল্লাহ বলেন আমার দরবার তোমার জবাবদিহি করতে হবে এক নম্বর হলো মাথার টিকা পা পর্যন্ত এই টেকাটা তোমার স্বামীর জন্য রিজার্ভ এটা আর কারো ব্যবহার করার কোনো অধিকার নাই স্বামীর অগোচরে এর হেফাজতের দায়িত্ব তোমার পরিবর্তাবে তুমি এটার হেফাজত করবা দুই নম্বর হল স্বামীর মাল যা আছে ইকেন থেকে চুরি করতে পারবা না স্বামী স্বামীর অনুমতি ছাড়া মাল টিকা বিখ্যাদে অনুহারাম স্বামীর মাল তিকা স্বামীর ও ঠাকাতে স্বামী নাই অনুমতি নাই অবস্থায় কি মহিলারা আছে কিনা স্বামীর মাল চুরি করুই আর আসেনি না নাই এই আবার নারীদেরকে অর্থনৈতিক তাহলে আমার খরচ মরস কেমন চুরি না করলে স্বামী না। অর্থনৈতিক ভাবে ব্যবস্থা দিয়েছে না স্বামী দিও না। আমাদের দেশের মোহর হলো শুভঙ্করের ভাগই নিরানব্বই টাকা অথবা পাঁচ লাখ টাকা মোহর কাবিন লেখিয়া মোহর ধার্য করিয়া কলমদ্দির কাছে কলমদ্দির কাছে বিয়ে দেওয়া হইলো দুইজন সাক্ষীর মোকাবেলায় এই টাকার জীবন ও লাগে না আরো তিন গুণ বাইরে মনে হফিক আছে এক লাখ লাখ টাকা আর লাখ টাকা আগে নিয়ে পারবো আবার দাঁড়েননি আমি তোমার কাছেও যাওয়া দিত না এখন দেখছি নি বিত উঠিনি যদি মোহর মাফটাফ করে দেলে হয়তো ইমন শিফাত ফলাইয়া মোহর মাফ লি মনে কোনো কষ্টস্ত আছে ক না ও তা মাফ করছোন কাদার মারি মাফের মধ্যে কোন ব্যাসকম নেই তার হাতে দিয়া টাকা দিয়া এরপরে মাফ করে দেয় তার সহাল যুবন বাবার পকেট বাবার জন্য দশটা টাকা খরচ করতে মন চায় মার জন্য দশ টাকা করতে মন চায় ঠিক তা তোমার স্ত্রীর এই মনের সাইড আছে যে আমার মাকে দশটা টাকা দেয় আব্বাকে দশটা টাকা দেয় যেরকম না অর্থনৈতিক ভাবে তাকেও ইসলাম মহলের মাধ্যমে এই অবস্থা সৃষ্টি করে দিয়েছে শুভঙ্কর দেখবেন ঈদে বাড়ালে দশ বছরের ভিতরে বিশ লাখ টাকা হবে যেরকম টিকা তখন তারও একটা অর্থনৈতিক ভাবে তার নিজের একটা ফাউন্ডেশন থাকবে নিজের একটা অবস্থান থাকবে এই জন্যে আসুন ইসলামে নারীর অধিকারও দিয়েছে আর এমনি বলেছে স্বামীর মাল থেকে চুরি করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম আমাদের দেশে দেখা যায় টাকা স্বামীর বাড়ি থেকে নিয়ে আগে জমায় বাহার বাড়ির জমায় চুরি করে আনবো কেমনি গরু কিনে দিচ্ছা দিবো হলতার মানে ওখানে টাকাটি বললাম সার বানাই আনতো সে কিছু হা না কেন না বুঝতেছে একদিন জমাছি কি দেখা আর এখন যে আনতেছে কি বানায় আনতেছে সার্ক একটা সার্ক দিব কিন্তু এটা ভালেনি কথা ভালো না আর খুশি শ্বশুর বাড়ির থেকে দিছে এত মনে মনে কিন্তু কই তেল দিয়ে কই বাচ্চা দিছে খবর নাই এই তো সম্পূর্ণ হারাম এই কাজ যদি করতে পারো এক স্বামীর অবচরে মার যদি চুরি না করে স্বামীর আওলাদ গুলোর যদি দর্শন করে আল্লাহ মহিলার পুরস্কার রসুল্লাহ তার জন্য জন্য নারীর অধিকার ইসলাম দিয়েছে যেরকম ইসলাম নারীর অধিকার দিতে গিয়ে বলছে তোমার যতগুলো দায়িত্ব আছে সবগুলোর দায়িত্ব পালন করার জন্য ফরদা সবচেয়ে সুবিধা ঘরে তোমার জন্য ভালো যেরকম ঠিক না ওই সংসদে যদি যাও তোমার গদিতে যাও এবং রাস্তাঘাটে বের হওয়াও তোমার যতগুলো দায়িত্ব আছে এইগুলা পালন করতে ব্যাঘাত সৃষ্টি হবে যেরকম ঠিক না পুরুষের ভেদে বাচ্চা হয় না সুতরাং দরকার নাই পুরুষের মাসিক হয় না অথবা ঘরের দরকার নাই যে কোনো মুহূর্তে তার দোয়া লাগতে পারে নামাজ লাগতে পারে যে লোক যেই মানুষ পারে না ঠিক এই জন্য ইসলাম নারীকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো ঘরে পালন করা তার জন্য সুবিধা ঠিক না এই জন্য আল্লাহ দিয়েছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرَّجَ الرَّجُلُ الْجَاهِلِيَّاتِ الْأُولَى الله رب العالمين বলেন ও দুনিয়া ঘরের মধ্যে অবস্থান করো সেখানের বড় বড় সভ্য নারীদের মতো সুন্দর দেখায় বের হয় না এটা তোমার ইজ্জত না এটা তোমার সম্মান না এটা তোমার অধিকার নয় এই সমান অধিকারের নামে সুগান দিয়ে যখন রত্তায় বের করাবে তাকায়া দেখো পুরুষের দেখো নয় প্রত্যেকটা নারীর দেশে তাকায়া দেখুন একবারে ফাউডারের বাস করত্রিকা নিয়ে সুই সুতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মহিলার উলঙ্গ ছবি আছে না নাই প্রত্যেকটা জিনিস কিনতে গেলে তার মধ্যে পুরুষের ছবি না মেয়ে লোকের ছবি মেয়ে লোকের কলমে লোক দিয়া দেয় শুধু পুরুষ দেয় না যেরকম টিকা না কারণ পুরুষ দিলে মালের প্রতি আকর্ষণ বাড়বে না তুমি ফাউডার নাও মেয়ে লোকের ছবিটা ফিরি মেয়ে লোকের দেহটা ফিরি যখন আপনি একটা জিনিস কিনেন तू जिन कलिदे हिड़ी खेल तक मे लोकर दाम की कमिल पाउडारा पाउडार बिक्री है तुम्हार देख देखाइया दाम आर दाम जोरखंडा ठीक ना नारी के त्रिशे मध्य पन्नर मध्य पाटपालमपटा नार देह बिक्री करते जरा खालेदर मा जरा फायम्बर मा जरा अलिकाउसुतुमर मां हामिद कुरान मा उ कलर मा तर देह के प्रदर्शन दिया रास्ता घाटे देखा तरह इज्जत बढ़ाते ना कमा আরো এখন কোনটা কমাইতেছে যেরকম ঠিক না এই ইসলাম বলেছে নারী ঘরে থাকা তোমার দেখাটা এটা কিন্তু সম্মান না না না। দেখাটা সম্মান দেখারা সম্মানের মধ্যে পালন করতে সুবিধা হবে দেহ নারীর অধিকার সম্পর্কে আলোচনা আরেকদিন যদি সময় হয় তাহলে শুধু এই সাবজেক্ট আলোচনা করলে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে এখন সবটি মিলে আলোচনা কারণ প্রস্তাব অনেক আলোচনা করারও অনেক প্রস্তাব কোনটা আলোচনা করুন কোনটা না এই জন্য সবটির একখান বা না এই আমি বলতেছিলাম কার কি দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মহিলাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন দায়িত্ব পালন করা একটা মহিলাকে জিজ্ঞারা করা হবে না তুমি মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া দেশ সুন্দর করে চালাবে কিনা কে আমতের মহাদানে জিজ্ঞারা করা হবে না তুমি রাষ্ট্র চালাইলা ঠিক কিন্তু তোমার স্বামী তোমার প্রতি খুশি ছিল কিনা স্বামীর হকাতায় करा तुम तुमार घर दायित्व पालन करा तुम्हें तुम स्वामी मालगुरु हेफाजत करो क्या क्या मैंने जिज्ञला स्वामी नाराजा जल्लाह शुरू करहला को जाननाते ফাতেমা রবি আল্লাহু তালানকে বিয়ে দিয়া হাত আরল্লাহু তোমাকে ডাক দেওয়া বললেন আলিরে বিয়ে যে করছো মেয়ে এটাকে চিনছ কৌধুর আপনার মেয়ে কাহারি আমার মেয়ে তো বুঝছি ফাতেমা আমার কলিজার টুকরা যদি তারা কষ্ট দাও সাধ্য ক্ষমতা থাকা সামর্থ্য থাকার পরেও আমার ফাতেমারে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে আর আমাকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে আল্লাহকে কষ্ট দেবে তাকে আল্লাহ কখনো সারবেন না আর ফাতেমাকে দূরে নিয়ে বললেন ফাতেমা তোমাকে যে বিয়ে দিছি সে কিন্তু বড় আলেম বিরাট বড় সে সাহাবি সে তোমার স্বামী সে যদি খুশি হয় আল্লাহ খুশি সে যদি নারাজ হয় আল্লাহ নারাজ সে ফিনিশিং যদি কি খুশি রাখতে চাও স্বামীকে খুশি রাখতে হবে দূরেকান ঠিক খেলে আরো দূরেকান ঠিক খেলা স্বামীর চাইতে স্ত্রীর জন্য এক চাইতে বড় বলি আল্লাহর জমিন আপ নাই আমরা স্বামীরে গুহনের খা জায়গা ফপে গাজি কেল্লিট মুরার বন সাহালের দরবার জায়গা ফি সবকে বলে বাড়ির জায়গা চাওয়া হ্যাঁ তেল না পাও দিছে না ফি হিসাবে যায় তেল দিত পাও তেল দিত চুয়া না গুনার আরো যেরকম টিকি না পুরুষ ওগুলো চায় খালি মাছ না খাইতো নিজে কিছু করতে না করি ও বাড়ির ঠিকানি আনতে পারে খালি কুচাইবো গুতাইবো হ্যাঁ করব তেন করব তোর কিটা দিয়েছিলো হ্যাঁ করে না পরের বাড়ির জিনিসের মধ্যে লোক করা তোমার লজ্জা হওয়া উচিত করতে পারে শর্ট দিলে সহ্য করতে পারে খোঁচা পিলে এটা সহ্য করতে পারে না আমরা দিশে খাট পালন খেলা তো এখন বুঝেন না হ্যাঁ টেলিভিশন এরপরে আবার এই ফ্রিজ সোফার সেট হ্যালো তুমি এবারে মেয়ে জন্ম দিয়ে কি দুষ্কর হাফ করছে নাকি হ্যাঁ চলো থেকে ভিক্ষা করুন বহুত ভালা তোর টিক না হ্যাঁ আমার এই আসুন তো গন্ডগোল তুই কেন আবার স্ত্রীর কি হক একটু শুরু হয়ে যায় আল্লাহ রসুল কি বলতেন যে তুমি তোমার কাজ তোমার স্ত্রীর আল্লাহর ঘরে তাম পৃথিবীর সৃষ্টির ঊর্ধ্বে ওনার মর্যাদা ওনার সম্মানের সাথে দুনিয়ার কারো তুলনা আছে আরো তোরকম আছে বাংলাদেশের প্রেসিডেন্টের সমান হইব নাকি রসুলের হিসাবে সমান হইত টিকা টিকা এর সাথের দাম হওয়ার দুলা সমান নিব কিন্তু সেই নবী হইয়া সারাদিন কাজকর্ম কইরা খালি একটা দায়িত্ব না চব্বিশ ঘন্টা তার দায়িত্ব নবগতের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব উন্নতির চিন্তা সার্বক্ষণিক উনি শুধু ব্যস্ততাই তাকে সারাদিন কাজ করিয়া হোধার্থ অবস্থায় গড়ে এসে ডাক দিশে আয়েসা খাবার হয়েছে কবধুর রুটি বানাইছি তরকারি এখন হয় নাই বদুর রাগ করতেন না বলতেন তুমি চমুড়ু কাটো আর আমি তোমার আলু ডাক্তাটা দেই তুমি জগ দিয়া প্লেটটি পরিষ্কার করো আমি তোমার কলর দিয়ে হানিয়ান্না দেই রসুল মা আয়েসার গড়ে রান্নাঘরে উনি ওই মহিলার যত কাজগুলো আছে সেই কাজের সহযোগিতা করতেন কিন্তু আমাদের দেশে যদি কোন কারণ বলতো বউ থেকে মুড়ি দিয়েছে যাও না ইসলাম বলতে দায়িত্ব পালন করবেন আপনি বারো না। কিন্তু খাওয়ানোর বেলা সমান সমান খাওয়ানোর বেলা সমান সমান আর আমাদের দেশের নিয়ম হইলো হ্যাঁ পুরুষ খাই সাপ করে করছে। তো লেগে রাখত বুঝছে খায়া শেষ আবার ডাক দেয় রান টান দেখা দাও একটা মুরগের কড়া রান তাকে তো দুইটা তো খাই শেষ আরো রান দেখা দাও এখন এই জায়গাটা দিছে আর বালা বলা বুঝতো বড় একটু গাড়ি ইজি খাই শেষ বস্তা কেন আন্দোর মহলে দেখা যায় বলছে তিনটা কই মাছ আনছে খুব বড় দেখা। লাল খাইছে তিনটা কই বড় লাল স্ত্রীও খুব শখ করে করছে যাক তিনটা যখন আনছে তাদুই দেখাইব আমি দিছে তিনটে সামনে আমার তো দিব এখানে কিন্তু খাওয়ানোর বেলায় ইসলাম নারীর অধিকার সমান দিছে তুমি তিনটা মাছ হইলে দেড়টা খাও না বউ দেড়টা পাও এখন এই জায়গায় একটা কই মাছ খাইলেছে দুই নম্বরটা খায় তিন নম্বরটার যখন আত দিছে মজুরি লাগে এমনি বউ কিনতে ককিটা তোর জন্যই গি ছিল লাগে কোন তোমার মতো রাকিম চিন্তা করল আমি তো আর আমি তাই তুই তার লেখাই তুই এই পুরুষে মানত কেমনি যেরকম ঠিক না আরো যেরকম টিকি না ইসলাম বলছে নারীকে মারার অধিকার নাই দুলম করার অধিকার নাই আর আমার আর কি দায়িত্ব এটা বোঝার দরকার সন্তান লালন পালন করার দায়িত্ব আপনার ছিল কিন্তু এই সন্তান লালন পালন আপনার স্ত্রী করতেছে আপনার মেতনির কাজ করে চাকরানির কাজ করে দুহাগির বেড়াগিরি দেখেন না বেড়া রুজি করিয়া আনছি হ্যাঁ সারাদিন রুজি করিয়া হম হম আনছি পাশরে গরম দেখা আসলে কি গরম বেড়া পাঠে রুজি করছে রোজেন না আপনি যেমন রুজি করছেন আপনার বাচ্চার ভাষা পেখানা সাফ করা আমরা সাফ মিলে এখন বৌরি করছে দিকটা কম করছে না আপনি যা রুজি করলেন এটার মধ্যে তারও অর্ধেক পাও না দরে কন ঠিক খেলা আরো দোরে কোন ঠিক খেলা এই আসুন যাক আর সামনের দিকে যাই এইভাবে আল্লাহ রসুল বলেন এরপরে বলেন জাল যখন নাকি আরো বড় হবে তখন আস্তে আস্তে বড় হতে থাকবে আপনি যখন লাকি গ্রামের সর্দার হলেন তখন বুঝতে হবে আল্লাহর আপনার সর্দারি লোকেরা মানে কেন মানে আল্লাহ আব্বুলিন আপনাকে মানার জন্য মানুষের মধ্যে এই প্রভাবটা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ আব্বুল আহমিন এই যে প্রভাবটা দিলেন এখন আপনার জন্য উচিত আল্লাহ রসুল বলেন পুরা গ্রামের মধ্যে আপনি সর্দার হইয়া দুইজনের মধ্যে দিলেন না আসলে আসেনি আর বিরুদ্ধে কি মার্খা হাতি মার্কা ও আচ্ছা বলছে কথা আচ্ছা আমি তো চেয়ারম্যান খাড়াইছি হাতিমার্কা ও বাবা তোমার লাগান মন ছেলে দাঁড়ানোর দরকার ইমন ছেলে এখন যোগে হয় না তুমি দেশের এই যে তো আমার কথা মানত না কিছু না হয় বাবা মানে না আসলেছে না তাইছি তোর কোন ঠিক কত করে দিতাম কাতি পঞ্চাশটা করে মাথা পিছিয়ে না দিলে কি মানবো কজন কয় একশো জন কত লইছে পাঁচ হাজার পাঁচ হাজার নিজের বড় বেড়ছে বাচ্চাটা আবার রাত দুইটার সময় হ্যাঁ আমি নজর দি সাথে মার্কা আচ্ছা কিরে বাবা কয় আমি সে দাঁড়াইছি তো তোমার মতো ছেলে না হ্যাঁ দরকার সব ভালো এই সেই অনেক কিছু করলো বাবা একটু কতজন কয়েকশো জন কত করে লাগবো ক একশো টিকা করে মাথা না দিলে কি আর করানো কান কত বেশি আবার আর যা হচ্ছে তুই ষষ্ঠলতা আগায় বেদ গোড়ায় আছেন এরকম আল্লাহ বল কেমন কঠিন ময়দানে তোমার জবাব দিহি করতে হবে পড়া মধ্যে তুমি এই এলাকার ভিতরীত সুদ বন্ধ করছো কিনা চেষ্টা করছো কিনা জোয়া বন্ধ করার জন্য চেষ্টা করছো না। মানুষের মধ্যে বিভেদ নিমাংসা করার জন্য চেষ্টা করছো না। যদি একটু চেষ্টা করতে তাহলে তোমার একটা ঘন্টার দাম আল্লাহ রসুল বলেন ষাট বছর নহল আবাদত করা হচ্ছে এই ওই লোকের একটা ঘন্টার দাম বেশি एवां क्या मतलब कठिन मैदानी जचारक डाको ना आसो ये सम्मानी व्यक्तित्व तुम कारण पूरा ग्रामे अन्ाय कस होते आज तुम्हें सम्मान देव हमार आया तुले तुम्हार जो दादा कर लाईमार हो ওয়ার্ডের দায়িত্ব চেয়ারম্যান হলে ইউনিয়নের দায়িত্ব মন্ত্রী হলে মন্ত্রিত্বের দায়িত্ব প্রেসিডেন্ট হলে তার প্রেসিডেন্টের দায়িত্ব এবং প্রধানমন্ত্রী হলে পুরা দেশের যে দেশের প্রধানমন্ত্রীর সিস্টেম চালু আছে ওই দেশের প্রধানমন্ত্রী যে দেশের প্রেসিডেন্ট পদ্ধতি আছে ওই প্রেসিডেন্ট পুরা দেশের দায়িত্ব সম্পর্কে কে আমতের মাঠে আল্লাহর দরবারের জবাবদিহি করতে হবে তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আসলে ওদিন দাঁড়ায় আজ রাখ আজ হোক কাল হোক একদিন দেখুন তো যখন দেখতে না